মানবতা সমাধান বাংলার দূরেরও কাছে তথা পৃথিবীর विभिन्न भी अंचले अवस्थानरत्रिय दर्शक श्रोता जेजेखान प्रचार मध्यमें आजकल आलोचना शुरार प्रस्तुति निरा सबाई के आतरिक सालाम और शुभे जादार विषयभित आलोचन बेदात भयह परिणति विषयटी उपस्थापन करत पर्व श्यम एवं तत्संलग्न मसन नियमी और बेदात नियमी আমরা আলোকপাত করেছি আসুন হাজ অতীব গুরুত্বপূর্ণ ওই বাদাত এটাও একটি ফর্জ স্তম্ভের একটি স্তম্ভ ইসলামের এর মধ্যেও কখনও কখনো অনেক বেদাৎ পরিলক্ষিত হয় যা অনেকেই বুঝে কিংবা না বুঝে সেগুলো সম্পন্ন করে থাকেন আমরা আজকের আমাদের প্রাজ্য আলোচক মণ্ডলীর কাছ থেকে এ ব্যাপারে আপনাদের সামনে আলোকপাত করার আহ্বান করব কারণ হাজ যদি মুক্ত না হয় তাহলে সেটা কবুল হবে না প্রথমে আসুন আমরা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনার এসেছেন আজকে আলোচনার জন্য শেখা ডক্টর হাফেজ এবি এম হেজবুল্লাহুল্লাহ শেখ কাজী মোহাম্মদ শেখ মুখলেজ বিন আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী দর্শক শ্রোতা আসুন এ পর্যায়ে আমরা প্রথমেই যাচ্ছি আমাদের সর্বজন শ্রদ্ধা প্রবীণ আলোচক সাহেব হিজবুল্লাহ সাহেবের কাছে আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রাসুল্লাহ আল্লাহ আলহি ওস আম্মা আহাবাদ হজ সম্পর্কে আপনি আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং হজ এটা ইসলামী মানে ও ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় একটা রোকন এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং এটা আমরা সবাই জানি পুরাণকারিমে আল্লাহ রবাহ আলমিন হজের ফরজিয়ত সম্পর্কে বলেছেন ওলিল্লাহ আলান্না সাহিজুল বৈতি ম্যানিস যাদের পক্ষে সম্ভব অর্থ বা আছে তাদের জন্য হজ আল্লাহ রাবুল্লাহ আলমিন ফরজ করে দিয়েছে আমরা আর একটি বিষয়ও জানি যে সকল নবীগণ হজ ব্রত পালন করেছেন জি এবং আমরা এটাও জানি যে হাজর ইব্রাহিম আলিহালাম বেতুল্লাহ শরীফ নির্মাণের পর হাজিদের উদ্দেশ্যে আদান দিয়েছিলেন ওয়াদিন ফিন্নসিবুল হজালা আর তার ওই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবীর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম উপরও এবং তার উন্মতির উপরও আল্লাহ রাবুল্লা আলমিনী হজকে ফরজ করে দিয়েছেন এখন প্রশ্ন হলো যে হজ কাকে বল এমন হজতটা আবিধানিক অর্থ আমরা জানি যে ইচ্ছা ইচ্ছাপোষণ করা আচ্ছা ইচ্ছা ইচ্ছাপোষণ করা বেতুল্লাহ শরীফের ইচ্ছা করা বেতুল্লাহ শরীফে কে কেন্দ্র করে যে সমস্ত কার্যক্রম আছে সে কার্যক্রম পালন আর এই কারণেই হজের পারিভাষিক অর্থে বলা হয়েছে যে আল্লাহর একটি বিধান হজ বেতুল্লা কেন্দ্রিক মিনা আরাফা মুজলেফা কেন্দ্রিক কার্যক্রম বা পালনের উদ্দেশ্যে সফর করা বা যাওয়া এটাই হচ্ছে হজ এবং এই হজটি পালন করতে হলে বেশ কিছু আহকাম আমাদেরকে মানতে হবে সে আহকামগুলোর মধ্যে যেমন আছে যে মেহকাতের প্রশ্ন যারা যে এলাকায় থাকবেন তাদের সেই মে নির্ধারিত এরপরে এই যে এহরামের কথা বলা হল এই এহরাম সংক্রান্ত কিছু মাসাইল আমাদের সামনে আছে যেমন এহরামের সময় অনেকে বলেন যে গোসল করতে হবে গোসল ততাহ মানে আপনার উজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে এরপরে যদি নামাজের সময় হয় নামাজ পড়বে বা দু আলাদা নামাজ পড়বে পড়ে একবারে তালবিয়া পড়ে তারপরে কি করতে হবে এহরাম করতে হবে এই এক জায়গাতেই শুধু দেখা যায় যে তালবিয়াটা উচ্চারণ করে এহরামে ঢুক্ত হবে না হলে আর কোনো জায়গায় উচ্চারণিক কোনো ইয়ে আমরা তো এই ক্ষেত্রে একটা জিনিসের প্রতি আমি অবশ্য দৃষ্টি আকর্ষণ করবো যেটা বেদাহাতের অন্তর্ভুক্ত বলেই বলা হয়েছে যে আমরা দেখি অনেক ক্ষেত্রে যে সম্মিলিতভাবে ভাবে তাল করে সম্মিলিত বাকি সবাই তার সাথে সুর মিলিয়ে তালবিয়াটা উচ্চারণ করতে থাকে এখানে তালবিয়ার যে মূল আবেগ সেই আবেগটা হচ্ছে যে যে যেভাবে পারেন আল্লাহর কাছে উপস্থিত হয়েছেন সেই উপস্থিতিটা আল্লাহকে জানান দেয়া হ্যাঁ এবং এর জন্য উচ্চস্বরে বলতে হবে এটা আমরা খুব বেশি পাই না হ্যাঁ বিশেষ করে এই যে সম্মিলিত গ্রুপ লিডার অথবা ইয়ে করে যেটা বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত এটি আরকানি ইসলামের পাঁচ নম্বর একটা স্তম্ভ এটাকে কেউ যদি অস্বীকার করে সে তো কাফের হয়ে যাবে আর অস্বীকার করেন না যাদের ওপর ফরজ তাদের উচিত হবে এটাকে দ্রুত যত তাড়াতাড়ি আমরা একটা বেদাতের মধ্যে যে আসলে যখন হাজ ফরজ হয়ে যাবে তখনই তার হাজ করা উচিত কিন্তু সে তখন হজ না করে যায় চলতে পারে না অসুখ আপনার উল্টে পড়ে যায় তারপরে খেতে পারে না দেখতে পায় না এমন অবস্থা হাজ করতে যায় এটা কিন্তু ইসলামে এটা বলেনি ইসলাম বলছে যখন তোমার ক্ষমতা যখন তখন তোমার উপর হজ ফরজ হয়ে গেছে আজ যে জিনিসটা ফরজ হয়ে গেছে এটা নিয়ে তো দেরি করা উচিত না সুতরাং হজ যেহেতু আমার ওপর ফরজ হয়ে গেছে আমি সুস্থ আছি সবল আছি এই মুহূর্তে হজটা করতে হবে এ একটা সিস্টেম মনে রাখতে হবে আমাদের যে হজ যত দ্রুত করা যায় এবং অবস্থায় করা যায় সেটাই উচিত সেটাই উচিত আর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা যারা হজ করি নিয়াতের মধ্যে ত্রুটি থাকে আমাদের আসলে নিয়াদ করতে হবে আল্লাহর জন্য যে আমি হজটা করছি আল্লাহর জন্য আর যখন আল্লাহর জন্য আমি হজ করব। তখন গরু জবাই করে গ্রামে করে কি দাওয়াত করে এলাকাবাসীকে যুগে ছিল না ছিল না সাহায্যের করেন আমার পর হজ ফরজ হয়েছে আমি হজের কাফালা রওনা করেছি পরিবেশের ভিতর যাওয়াটা হাজি সাহেব এই যে হজ করিয়া আসলে নামাজ ফুল কি আমরা মুসুলি সাহেব বলি রোজা দা রোজা রাখছেন তাহলে কি ওনার নাম হবে কি বলি হ্যাঁ সায়াম সাহেব বলি এটা বলি না হজের ক্ষেত্রে যে এই নামের ব্যবহারটা আমাদের আল্লাহ মাফ করুক কালবের মালিক আল্লাহ আল্লাহ সাক্ষা কালবাহুর মধ্যে পড়ে যায় কিনা এই জন্য বলতো ভয় লাগে এখন তো মানুষ হজ করছে কি জন্য আমরা যে লীল্লাহ কথা আমাদের ভাই বললেন সে কি আছে আমাকে একজন নেতা হতে হবে সেটা না এবার রিয়ার যে একটা স্পষ্ট প্রমাণও আছে আপনি দেখবেন আমার অভিজ্ঞতা আল্লাহ মাফ করুক একজনকে একটা চিঠি ইস্যু করা হয়েছে জানাব অমুক চিঠি রিসিভ করেন কেন বলেছে নাম তো ঠিক আছে কিন্তু আমি যে গতবার হজ করে এসেছি তিনবার করলে তিনবার লিখতে হবে তখন ওই প্রশ্নটা যেটা আমি ওইটা বলেছিলাম কোন এক ইয়েতে বোধহয় সম্ভবত যে নামাজ পড়তেছেন সলাহ তাদের করতে বলছেন তখন কি আমরা কথা লিখি জানাব আলহাজ মুসল্লি অমুক অথবা অথবা মুজাকিম একটা প্রশ্ন বলি সেটা হচ্ছে যে আপনি চান না যেমন আপনি মানুষ মাদানি বলছেন মক্কি বলতে সেটা অন্য জিনিস করে দিতে চাই যেন মানুষ ভুল না আপনার থেকে এই জিনিসটা আসতে পারবে না যে মানুষ আমাকে আলহাজ বলুক আপনার থেকে এই জিনিসটা আসতে পারবে না আমি সাহেব বলুক তাহলে কিন্তু সমস্যা কিন্তু মানুষ যদি আপনাকে ডেকে ফেলে সেজন্য আপনি বেকসুর আপনার জন্য যেখানে এটা হবে না এই জিনিসটা একটা আরেকটা বিষয় মুখ যেটা বলেছেন সেটা আমি একটু পরিষ্কার করতে চাই দেখুন যে কেউ যদি বেদাতের যেহেতু আমরা আলোচনা করছি সবের নিয়ত বা একটা ওই যে লৌকিকতা যেটা লৌকিকতা তো রসুল্লাহ ইসলাম বলছি না আখফ আলিক মুসের শেরকেল আসগার আলফাহিয়া রসুল আর রিয়া যে লোকে তো একটু শেরকেল আসগারের পর যেটা বলছেন কিন্তু দেখেন লৌকিকতাও ইচ্ছা না আমি একটা লৌকিকতা ইচ্ছা না এবং এর মধ্যে অন্য কিছুই নাই যেহেতু আগেকার দিনে আমি দেখেছি আমার নিজেরও দেখা আছে যে যখন মানুষ পায়ে হেটে যেত অথবা কি জানি বলে আপনার এটা ছিল না ছয় মাস লাগতো করে। তখন আত্মীয় সজনকে ডাকতো ওসিয়ত করা দু ডাকতো দি ভাই আমি যাচ্ছি হজে যাব। আপনার যদি কেউ কিছু থাকে আমাকে মাফ করে দিয়ে এই সমস্ত করতো বুঝছেন এবং এখানে না আমি মিশরের কথা জানি যে যিনি হজে যাবেন দেওয়ালের মধ্যে লিখে দেওয়া হয় যে ইনি হজে যাবেন লেখে দেওয়া হয় তো মানুষ তার কাছে আসে দোয়া নিতে বা এই সমস্ত আমি এই জিনিসটা এই জন্য তুলেছি যে নিয়তের উপরে আমরা কাউকে হামলা করবো না কিন্তু যদি কেউ এই কথা মনে করেন যে এখন চলে যাব কবে আসি ফিরে আসি না আসি কিদিন বলে ও করা ইত্যাদি করা তাহলে ক্ষেত্রে বোধ হয় এটা আপনার ইয়ের মধ্যে পড়বে কিনা স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি আপনাদের কাছে আমাদের বিরতিকালীন সময়ে সঙ্গাই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল কুরআন সুলনার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 शेष पथ जाके महान आल्ला कुरने उल्लेख कर सकाल सारे मुक्त আবু হরেরা রাজিয়াল্লাহ তালুহু বলেন রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন কর এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবিকান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জাননাতে যেতে পারব না সে মুসলিম চতুর্থ খন্ড কয়ামত বিবরণ অফ হজবুল্লাহ নিয়মে আমরা जन जीवन चलेम पुरान और इदर्श परवर्ती अनुष्ठान पिसाए সালামু আলাইকুম রাহমাতি বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসুন আমরা আমাদের চলমান আলোচনায় ফিরে আসি হাজ এর প্রচলিত বেদাত সমূহ কতটা ভয়াবহ আমরা সে বিষয়ে আলোচনা করছিলাম আকিদা বিষয়ের আলোকে আমরা এই বিষয়টি আপনাদের সামনে এনেছি আসুন আমরা আলোচক মণ্ডলীর কাছ থেকে শুনি বাকি আলোচনা হজে গিয়ে অনেকেই হেরা পর্বতে ওঠেন হেরা পর্বতে ওঠা বা সাওর পর্বতে সেখানে যাওয়া চলমান ছিল করবেন হজামাত্ম হলে তিনি করবেন পরে হালাল হয়ে যাবেন কেরান হলে তিনি ওমরা করবেন হালাল হবেন না এক এহরামে তিনি থেকে যাবেন কিন্তু একটা সফরে আসতে হবে সেখানে কিন্তু তিনি এক সফরে আসছেন মানে একটা উদাহরণ দিই নাকি আপনার একজন কথার কথা ঢাকা থেকে আপনার গেলেন প্রথমে মক্কায় মক্কায় গিয়ে তিনি থাকলেন ওমরা করলেন সবকিছু করলেন আমি মদিনার থেকে আসছি অথবা এদিকে তয়েব থেকে যাচ্ছি সাইলুল কাবির থেকে যাচ্ছি তাহলে মিকাত যখন অতিক্রম করবে নিয়ম হচ্ছে এহরাম বেঁধে দিতে হবে যারা মক্কায় প্রবেশ করবে তারা যেন ছাড়া এই সফরে আমি উমরা করে ফেললাম উমরা করার পরে আবার মসজিদ আর এখানে কেন যাওয়া হয় এখানে একটা ঘটনাও রয়েছে যার একটা ইশারা ইঙ্গিত আছে ওই হিসাবই সবাই করে আমি বলছি স্পষ্ট করছি যে আয়েশার দিয়া তালা আনহা আল্লাহর হুকুমে হজ অবস্থায় আপনার পিরিয়ড হয়েছিল যে আপনার ব্যাপার যেটা ঘটনা ঘটেছিল তারপর উনি যেতে পারেননি চলে যাবেন মক্কা ত্যাগ করে রসোল্লা বললেন আব্দুর রহমান আর তা আয়ে সারদার ভাইকে যে আব্দুর রহমান তুমি তোমার বোনকে নিয়ে যাও তা নিয়ে থেকে এহরাম বেধে নিয়ে এসে আবার তফ করিয়ে না পবিত্র পর আব্দুর রহমান সঙ্গে গেলেন আয়সারদ্দলা তালাহানা এহরাম বেঁধে আবার আয়সে তফ করলেন তপের কাজ কমপ্লিট করলেন এখানে শিক্ষণীয় বিষয় আমাদের এটা যে আব্দুর রহমান নিজে তার বোনের সাথে ছিলেন আব্দুর রহমান নিজে কিন্তু এসে যায় সময় তাহলে তার জন্য সেটা অনুমতি আছে কিন্তু একজন পুরুষ সুস্থ এখানে আরেকটা বেদাছে যেমন সেটা হলো কার্বাসারি ফিরে হলো এটা তো এমন জরুরি নয় যে আমাকে নারী পুরুষ ভিড় করে জীবন বাজি রেখে আমাকে সেখানে যেতে হবে এটা তো নিষেধ অবশ্যই নিষেধকার চুম্বন করাটা হচ্ছে আর একটা সমস্যা আছে যে নারীদের ওপরে হাজ ফরজ হয়েছে তার সাথে মাহারাম নাই অর্থাৎ ছেলে নাই স্বামী নাই ভাই নাই বা নিজের নামাজ নাই অর্থাৎ মেয়ের যেটা স্বামী সে নাই সুতরাং আমি বলতেছি যে এই বিষয়টা আমাদের মা পরিষ্কার জেনে নিতে হবে আমি আমার প্রিয় দর্শকের উদ্দেশ্যে বলছি মেয়েদের জন্য হজ ফরজ হওয়ার জন্য যেমন স্বাবলম্বিতা শর্ত ধর্ণা দেয় আমার তো কেউ নেই স্বামীও নেই ছেলেও নেই থাকলেও তারা যেতে পারছে না আমি হজে যেতে চাই ওরা বললো আপনার কোনো অসুবিধা নেই কেন এই ধরনের আরো বহু মহিলা আমাদের সাথে আছে তাদেরকে নিয়ে আপনাকে গ্রুপ বানি আমরা পাঠিয়ে এই যে কাজটা করে সম্পূর্ণ রূপে এটা শরীর বহির্ভূত এটা সম্ভব নয় এক শুধু তাই না আরো মজার ব্যাপার হচ্ছে যাবেন আপনি হজ করতে কিন্তু আপনার সূচনাটা হচ্ছে সেখানে আপনাকে লিখতে হয় যে এর সাথে মাহারাম হিসাবে তার ভাই অথবা তার স্বামী অথবা তারা যাচ্ছে এটা লিখতে হয় এটা সম্পূর্ণ মিথ্যা অতএব এই ব্যাপার বিষয়টা আমি আমার মা বোনদেরকে বিশেষ করে বলবো এবং আমাদের ভাইদেরকেও বলবো যে আপনারা সাথে নিয়ে যান আপনারা সাথে নিয়ে যান যদি না যেতে পারেন ওই মাকে বলবো বলবো যে আপনি ঘাবড়াবেন না এই আমলটা করার কারণে যে আল্লাহ তো মাহারাম ছিল না আমি যেতে পারি নাই এই আমাকে তুমি মাফ করো অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দেবেন এবং হজ করার রাস্তা আছে যে ওই নারী যেতে পারবে না মাহারাম কারণে মুখলেজ ভাই আমি বলি ধরেন উনি উনার হসটা কাউকে দিয়ে ফরজ হসটা কাউরে বদলি করে দিলেন কিন্তু ফরজিৎকে সাক্ষেত হবে ওলামাইকেরামদের মতো হবে না কারণ যদি উনি পরবর্তীতে মাহরাম পেয়ে যান তাহলে তাই না এই জিনিসটাই বলতেছি কাজেই অপেক্ষা করেন আপনার ছেলে যদি বয়স্ক হয় বা আপনার যদি কোনো আপন ভাই যায় বা যদি আপনার কোন আপন চাষা যায় যারা মাহারাম আপনি তাকে থাকেন কে যাচ্ছে কে যাচ্ছে তাদের সাথে থাকেন যতক্ষণ পর্যন্ত আর যদি বদলে যেতে হয় যখন আপনি দেখবেন যে না আর আপনার পক্ষে সম্ভব না তখন আপনি ওসির করতে পারেন বাবা আমার উপর তখন ফরজ হয় নাই সেটা যে আমরা আর একটা কথা এখানে রাখি কেউ যদি পাসপোর্টে কথা লেখে যে আমার সঙ্গে ভাই আছে বা স্বামী আছে এখানে কিন্তু আর একটা কাবিরা গুনাতে সে স্বামী বলে ভাই ভাই এর পাশাপাশি আমরা এটাও বলে দে আমাদের যারা হজ এজেন্সির আছেন বিভিন্ন দেশে মদিনা যাওয়ার সাথে কিন্তু হজের কোনো সম্পর্ক নাই মদিনা টোটাল ভিন্ন জিনিস সেখানে হলো নবী সাল্লাম মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে কেউ গেলে যেতে পারেন যেহেতু পাঁচশো অক্সের কিন্তু মদিনায় কেউ জেয়ারতের উদ্দেশ্যে যাবে এটা তো ঠিক না কবর জেয়াদ মকসুদ বানাইলে সেই যাবে সেই প্রসঙ্গে সে জেয়ারত করবে আরেক বলে দেন যে সেটা হলো এই যে অনেক সময় আমরা শুনি বিভিন্ন বলে থাকেন কিন্তু তাহিক না করে বলাটা শোভনীয় নয় কথা প্রশ্ন আছে যে মসৃণ হ্যাঁ এ ধরনের কিছু হাদিস পাওয়া যায় কিন্তু সেটা কেউ আমল যোগ্য বলেছেন কেউ আমল যোগ্য বলেননি কিন্তু করতে হবে এটা যদি মনে করা হয় সেটা হলো এই যে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি প্রিয় জন্যই তিনি মক্কায় গেলেন হ্যাঁ জি কোনো জায়গাতে হারাম বিশেষ করে মদিনার কথা আরো জোর দিয়ে বলা হয়েছে এখানে কোন বেদা যদি কেউ করে বা কোনো বেদাতি ব্যক্তিকে যদি আশ্রয় দেয় তারপরে আল্লাহ সমস্ত হবে না কেউ এমন কোন পার্থ নবীজির কাছে কোনো কিছু চাওয়া যে রাসুল আল্লাহ করা কবর জুমা দেয়া কবর কেন্দ্রিক কোনো রকমের কোনো বেদা হাত সেখানে কোনো রকমের শির লহানত যে লানতটা জিনিস তো অতএত থাকতে হবে যারা মদিনা যান সেখানে তিনি মসজিদ নবী যতক্ষণ থাকেন সালাত বলেন বা রওদা যেখানে রদাত মিরিয়া দিল যান সেখানে এক দু রেখা পড়লেন তারপরে পেয়ে যায় পড়লো এবং আমরা সবসময় সশ্লেষ্ঠ থাকবো নবী করিম সাল আলি সাল্লাম এর পদ্ধতি তার অনুশীলিত পদ্ধতি বা তার রেখে যাওয়া পদ্ধতি অর্থাৎ মশনুন তরিকাগুলো আমরা গ্রহণ করব। আর যে সমস্ত বেদআ পথ বা প্রথা এর মধ্যে অনুপ্রিবি হয়েছে সেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিনা শাহাদ আল্লাহ ইল্লাকাতবিল আসসালামু আলাইকুম রহমতুল্লা